আয়সা রাজান্ন বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাম এর জন্য প্রাণীর ছবিওয়ালা একটি বালিশ তৈরি করলাম যেন তা একটি ছোট গদি অতপর তিনি আমার ঘরে এসে দু দরজার মধ্যে দাঁড়ালেন আর তার চেহারা মলিন হয়ে গেল তখন আমি বললাম হ্যাঁ আল্লাহ আমার কি অন্যায় হয়েছে তিনি বললেন এ বালিশটি কেন আমি বললাম এ বালিশটি আপনি এর উপর ঠেস দিয়ে বসতে পারেন সে জন্য তৈরি করেছি নবী সাল্লা সাল্লাম বললেন তুমি কি জানো না যে ঘরে প্রাণীর ছবি থাকে সেখানে ফেরেশ প্রবেশ করেন না আর যে ব্যক্তি প্রাণীর ছবি আঁকে তাকে কেয়ামতের দিন শাস্তি দেয়া হবে আল্লাহ বলবেন বানিয়েছ তাকে জীবিত করো